فَإِذَا تَوَلَّىٰ مُدْبِرًا فَإِنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَهُوَ الْوَكِيلُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هادي له ان اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان اشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بيدنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوْوا أَنفُسَكُمْ قُوْوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ غلاز شداد لا لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون قال النبي صلى الله عليه وسلم على كلكم راعي وكلكم مسؤول عن رعيته الإمام راعي على ملكه والرجل راعي على نفسه والمرأة راعية على بيت زوجها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلاب كماله كشف الدجا بجماله حسنة جميع خصاله সম্মানিত সভাপতি মত আলী মাসুদ মোকার উপস্থিত সমাবেত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধা মহামনের দরবারে দয়া করে তৌফিক দান করেছেন এই জন্য সুখরাদায়ী করছি আলহামদুলিল্লাহ আমাকে বিভিন্ন দিক থেকে আলোচনা করার জন্য যা বলা হয়েছে শক্তির সমন্বয় সাধন করার জন্যে আমি আপনাদের সামনে পবিত্র করান শরীবের সৌরাত হারিমের ছয় নম্বর আয়াত করিমাতেলা আবাদ করেছি রসুলের করিম সাল্লাহামের অসংখ্য হাদিস থেকে একখান হাদিস পাঠ করেছি করান শরীফের আয়াত রসুলের হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ বলার তৌফিক দান করেন সকলে বলেন আমি নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কোন অকুদানা যে আগুনের ইন্ধন হবে লাকড়ি হবে জ্বালানি হবে মানুষ আর পাথর আলাইহামাজিদাত সেখানে মোতায়েন করা আছে ফেরস্তা সমূহ এমন গিলাজুল সিদাত তারা পাশান এবং কঠোর তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাসন করে নাফরমানি করে না আল্লাহ যা করতে বলেন তাই করেন এই হইল আয়াতের অর্থ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাকুম রকুল্লুকম সুলুন আমি আছে প্রত্যেকটি মানুষ রাখাল দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে কেমতের মাঠে জিজ্ঞাসিত হবে আল্লাহর দরবারে তার জবাব জবাবদিহি করতে হবে আর একটু ব্যাখ্যা দিয়ে রসুল বলেন আল ইমামুর আলা কি যিনি দেশের ইমাম অর্থাৎ রাষ্ট্রপ্রধান সে জবাবদিহি করতে হবে পুরা দেশের আর প্রতিটি মানুষ তার নিজের দেহের দায়িত্বশীল আলাতে আর প্রত্যেকটি মহিলা আর দায়িত্বশীল হলো তার ঘরের স্বামীর যে ঘর আছে সেই ঘরের দায়িত্বশীলা কেমতের মাঠে আঁকাম আঁকেবিন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে दायित्व सम्पर्क के जवाबारोपी दल के सरकार केोधी दल के निजे दुषमुडे बर्तमान आवम सरकार आलिमार्थी कर মাদ্রাসা মসজিদ ইসলামের উপরে আক্রমণ করছে এই দোষারোপ করি মনে করি করিনি করি না কিন্তু এই আওয়ামী সরকার তারা নিজেরাই কি ক্ষমতায় বসছে না আরো কিছু সহযোগিতা আছে আর তোর কোন আছে কিনা সে দূষী কি শুধু তারা না আমরাও আছি তাহলে একদিকে আমরা খালি শুধু দূষ চবাইয়ে দিই কেমন মাঠে শুধু এদের সেটা ইত্যু চাবাইয়ে দিয়া বাথা যাবে না আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ওরা কি রাষ্ট্রীয় ক্ষমতায় এমনি গেছে তোমরা কি সহযোগিতা করো নাই যারা এখানে বসাইছ সবটাই দুট্রি খেলে আমার বর্তমান সরকার যদি এই কথা দায়িত্ব নেয় যা আগামী ঈদের সময় কেউ তোমরা শ্যামাই বাক করো না আমি নিজে তোমাদের প্রতিটি ধরে ঘরে শ্যামায় পৌঁছাই দেবো তাহলে দেখা যাবে কত টন সিনি লাগে কত হাজার হাজার শ্রমিক লাগে কত শত শত ট্রাক লাগবে কে বলেন লাগবে না আবার যখন নাকি কি বিনিমন্ত্রণ করতে যাবে তখন দেখা যাবে আওয়ামী লীগের সভাপতি লেগে গেছে দুই ডেক যুবলীগের সভাপতি লেগে গেছে গা এক ডেক ছাত্রলীগের সভাপতি লেগে গেছে আধা ডেক যখন কিনা এরকম প্রত্যেকের বেলায় শুধু ক্ষমতা যাবে লীগ অবস্থায় এরকম হবে আর সেমায় গিয়া গুতাগুতি করতে করতে পঞ্চাশ জন নিহত আর একশো জন গুরুতর আহত আনন্দ হইব দূরের কথা সারা দেশের মধ্যে কান্নার রুল ভরে যাবে দূরকম ট্রিকেনে আর এমনি আমরা প্রত্যেকটা গরিব ধনী প্রত্যেক প্রত্যেকে যখন দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘর থেকে যখন দায়িত্ব গ্রহণ করে আমি গরিব হতে পারি কিন্তু আমার দায়িত্ব আমি কর্তা হিসাবে আমার গড়ে শ্যামায় ভাগ করা ঠিক না তখন দেখেন ঈদের দিন গরিব হোক প্রত্যেকের গড়ই আনন্দ হয়নি এই যে আনন্দ হয় কেন প্রত্যেকটা গড়ের দায়িত্বশীল যে সে এই দায়িত্ব নিয়েছে যে আমার ঘরে যেভাবেই হোক আমি কিছু তৈরি করতে হবে ঠিক না দায়িত্ব নেওয়া প্রতিটি ঘর থেকে দেখা গেছে আনন্দের জোয়ার বয় ঈদের দিন আর যদি সরকার একা দায়িত্ব নেয় সকল মানুষ যদি ঘুমায় থাকে ঈদের দিন দেখা যাবে আনন্দের চাইতে কান্না রোল যাবে জরজন নিহত বিশ জন আহত আর পঞ্চাশ জনের ঠ্যাং নাই আর বিশ জনের আবার দেখা যায় আত নাই মুখের শোক নাই যেরকম ঠিকা ঠিকভাবে আমার প্রতিটা ঘর থেকে ধর্মীয় ব্যবহারের দায়িত্ব গ্রহণ করি প্রতিটি ঘরে ঘরে দেখা যাবে আনন্দের ইসলামের জোয়ার বইব না আর দেখা যায় আমরা সব যদি সরকারের কান্দু দিয়া আমরা মনে করি যে শাস্ত্রী আমার কোন ইসলামের দায় দায়িত্ব নাই তাহলে দেখা যাবে যারাই ক্ষমতা যাবে আপনাদের পঞ্চাশ জনের ঠ্যাং নাই আর একশো জনের হাত নাই আর দশ জন জেল আর পঞ্চাশ জন দেখা যায় একবার হাসপাতাল মরোনপন্ন ধরে কোন হবেই এই জন্য আল্লাহবাদ আমি দায়িত্ব দিয়েছেন কার কোন দায়িত্ব প্রত্যেকের দায়িত্বশীল আল্লাহ রসুল বলেন আর তার দায়িত্ব সম্পর্কে কে মতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আসুন কার কি দায়িত্ব বলবো না অসুবিধা হইতেছে কার কি দায়িত্ব আছেন না নাই আল্লাহ প্রত্যেকের দায়িত্ব দিসি না দিছে না আর ওদের যখন দায়িত্ব দিসি প্রত্যেকের দায়িত্ব আছে এমন কেউ নাই যে আমার কোন দায় দায়িত্ব নাই প্রত্যেকের দায়িত্ব আছে আল্লাহ রসুল বলেন যে মনে করেন এখনো বি করছে না পরিবারের কোন কর্তাও না তার উপরে কোন দায়ী দায়িত্ব নাই সেও দায়িত্ব এড়াই যেতে পারবে না আল্লাহ রসুল বলেন আর রাজু আল্লাহ নী প্রতিটি মানুষ তার মাথার টিকা পা পর্যন্ত এই দেহের রাখাল সে এই দেহের দায়িত্বশীল কেমন মাঠে জবাবদিহি করতে হবে হাত কে দিছেন আরো ধরে কম্লা আপনি একটু নিজে চিন্তা করে দেখেন এই হাত আল্লাহর বিরুদ্ধে খরচ করছেন কিনা কে দিছে চোখকে দিল জিব্বাকে দিল বুদ্ধিকে দিল এখন একটু চিন্তা করে দেখেন যে আল্লাহর এই দেওয়া জিনিস আল্লাহ হককে খাটাইলাম না আল্লাহর বিপক্ষকে খাটাইলাম ভ্যার আমার কেমন কঠিন ময়দানি যেদিন নাকি এমন প্রসন্ড করান এবং সকল মানুষ যেদিন একটি ময়দানে উপস্থিত থাকবে একটি পাচা দ্বিতীয় মোটামুটি একবার এম না। কিন্তু যদি এমন ভিড় হয় যে নরবাস জায়গা হয় না কষ্ট বেশি হয় না কম হয় কেমন তৈরি কঠিন এমন ভিড় যার যতটুকু পারজন নিচে মাটি আছে এতটুকু জায়গায় দেওয়া হবে ইয়ার চেয়েটি বেশি জায়গা নাই দুই নম্বর হল সূর্যের গরম জাহান নামের আগুনের গরম সূর্যের গরম এমন ভাবে লাগে পাঁচ শত বছর দূরে রাস্তা থেকে জাহান নামের আগুনের গরম লাগবে হুদুর সাল্লাহামের কাছে জিব্রাহিন হয়েছে আল্লাহ হাবিব বলেন মান আনতা তুমি কে জিব্রাহিম বলেন আনা জিব্রাহ আমি জিব্রাহিম আল্লাহ হাবিব বলেন মান আনতা ডাকতে বলেন আমি জিব্রাহিম আল্লাহ হাবিব বলেন মান আনতা তুমি কে জিব্রাহ আলী ইসলাতাম আবার বলেন আমি জিব্রাহিম আবার ডাক দেবেন আল্লাহিব আমি তুই একবার তুই আপনার কাছে অনেকবার এসেছি আপনি কি আমাকে চিনেন না আমাকে বারবার কেন প্রশ্ন করেন আল্লাহ বহুবার তোমাকে দেখেছি সুন্দর নুরানি চেহারা কিন্তু আজকে যখন আমার সামনে তুমি দাঁড়ান তোমার ছাড়া এমন কালন এমন কালো দেখা যায় তারপরে চিন্তু অসুবিধা হইতেছে কেন গো আমি আজকে কালো হইলাম জানেননি আমি আজকে আপনার কাছে আসার সময় যে রাস্তা দিয়ে আপনার কাছেছি এই রাস্তা দেখালো জাহাল নাম থেকে পাঁচ শত বছরের দূরে রাস্তা দিয়ে আপনার কাছে আসলাম তখন জাহান্নামের একটা গরম হাওয়া আমার দেহে লেগেছে ওই জাহান নামের গরম হাওয়া লাগায় আমার সমস্ত দেহ কালো হয়ে গেছে তাহলে এবার চিন্তা করেন জাহান নামের আগুনের গরম সূর্যের গরম সূর্য আবার একবার মাতার কাছে চৌকি শোরমা দিতে গেলে শর্মা দা যে একটা কারি দেখে ওই কারি দুর্দুর লাম্বা হবে সূর্য আর মাতার মাতখানে এতটুকু হাত তা আর সূর্যের গরম এখন লাগেনি মনে করেন আরো ধরে লাগেনি দূর কতটুকু এই পৃথিবী নয় কোটি লক্ষ মাইল দূরে সূর্য আল্লাহ রসুর বলেন বর্তমানে যা হওয়ার আছে সূর্যের কেমন কঠিন মহাদানি তার সত্তর গুণ ভাওয়ার বাড়ায় দেওয়া হবে এখন বর্তমানে হওয়ার কি পরিমাণ আছে বিজ্ঞানীরা বলেন বর্তমানে সূর্যের হওয়ার হল ছয় হাজার সেলসিয়াস বা সেন্টিগ্রেড ছয় হাজার হওয়ার আছে কেমন কঠিন ময়াদানে যদি আরো সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় তাহলে সূর্যের হওয়ার কি পরিমান বাড়ব সুহানাল্লাহ বলবেন না নিচের জমিন আবার তামা বল কি মাটি হইলে তো আচ্ছা গরমটা একটু কম লাগতো তামা হওয়ায় গরম আরো বেশি লাগবে এখন এই ভয়ানক অবস্থায় আল্লাহ যখন রিমান্ড শুরু করে দেবে ভিতর থেকে সব হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে রুমের গুড়ি গোড়ায় কথা বের হয়ে আসবে তখন সবগুলো বলতে থাকবে জিজ্ঞাসা করা হবে আল্লাহ কি বলবেন চোখের জবাব দাও ওই নিয়াম তা না ঈশ্বরের মধ্যে আরো উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ হাবিব বলেন তখন তার করে জিজ্ঞারা করা হবে গোটা দিন কোন খাতে বের করেছো জবাব দাও তোমার মাথার থেকে পা পর্যন্ত হাতের রাখালি হাতের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল নাকের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল কানের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল চোখের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল ব্যথার মেধা বুদ্ধির দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল পায়ের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল অন্তরের দায়িত্ব তোমার কাছে দিয়েছিল দিয়েছিলাম রে বাংলা এখন বলো চোখ তুমি কি দেখেছ সারা জীবন টেলিভিশন দেখলেন সিনেমা দেখলেন এই চোখ দিয়ে গুনার কাম গুনার কাজে ব্যবহার করলেন এখন জবাব দাও কোন খাতে বেরিয়ে করেছো না দিয়ে তুমি কি গ্রাম নিয়েছ হাত দিয়ে তুমি কি করেছ পা দিয়ে তুমি কি করেছো অন্তরে কি চিন্তা করেছ কি পরিকল্পনা করেছ সবটির জবাব না দেওয়া পর্যন্ত পঞ্চাশ হাজার বছর তারা থাকতে হবে এর ভিতরে একটা পাও লাগাবার পারমিশন দেওয়া হবে না এখন জবাব দাও আপনারা কি মনে করছেন যে এমনি ছেড়ে দেওয়া হবে কমে গেছেন দুনিয়াতে আইলেন আর গেলেন খাইলেন এরপরে আল্লাহ এমনি সৃষ্টি করছে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো আমি অনর্থক সৃষ্টি করেছি তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে একদিন জবাবদিহি করতে হবে কি বলেন টি খেয়ে আরো যখন ঠিক খেলা ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে এখন তোমার দায়িত্ব সম্পর্কে জবাব দাও তুমি কোন দায়িত্ব নাই মেম্বারও না চেয়ারম্যানও না এমপিও না পরিবারের কোন কর্তাও না গ্রামের কোন সর্দারও না এখন নিজের মাথার থেকে পাওয়া পর্যন্ত এই দেহের রাখালি তোমার হাতে ছিল তো যেরকম ছিল না আমি ইচ্ছা করলি গুনার কাম থেকে আমি চেষ্টা করলি বন্ধ যখন গুনার কাম থেকে বাঁধার জন্য চেষ্টা করে সার্বিক ক্ষমতা তখন প্রয়োগ করে আল্লাহ বলেন তুমি যেখানে আল্লা সেই সুযোগ দিয়ে রেখেছেন এখন এই অবস্থায় ভাই আমার যেমন দেখেন ইউসুফ নামে এক ছেলে কি নাম ইউসুফ তো তাকে বলা হয় यूसुफे सानी दारण देवन मद्रसुफे मद्रास जमीदार मे सूंदर ऐले देखे तारती लूभ जैक्ता प्रलोभन दियासे जे एक फानी भरा दीबेंट बाड़ी आसान जमीदार मे आपके एक এই প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে তার বলতেছে যদি এখন আমার আর্য আকাঙ্ক্ষা তুমি পূরণ না করো তাহলে আমি এখন চিৎকার দেব তোমার কোনো ভাই নেই এই ফেলে দেখলো এখন আমার বাচ্চার আর কোনো ভাই নাই শেষ পর্যন্ত বললো যে আমার তো সেটা শিব আমার সেট্রিনও যেতে হবে ঠিক আছে ল্যাট্রিন দেখাই দিয়ে সেখানে সে ল্যাট্রিনে গিয়া যে কোনো ভাবি হোক একটু পায়খানা নাকে লাগাইছে কিছু মাথা লাগাইছে কিছু শরীর লাগাইছে গুণাত্মিকা বাসার জন্য এই কৌশল অবলম্বন করছে এটা কি সহজে মন চায় পায়খানার গন্ধ কি ভালো লাগে আরো তোর ভালো লাগে তো যেই মাত্র পায়খানা আগে মহিলার কাছে হাজিরেছে এমনি তো আরেকটা খাচ্ছিলাম মূলবীধ হয়ে জানছি এটা শৈলাস আমরা সুন্দর হইল না করে সে তখন দৌড়তে ভরতে পারি আল্লাহ পায়খানার গুনার কাম থেকে বেছে গেলাম না যদি আমার গায়ে লেগেছে সাবান দিয়ে ধইলে পরিষ্কার হবে কিনা কিন্তু যদি জিনা করতাম আমার গায়েতে না পাক লাগতো ওইটা জাহান নামের আগুন দিয়ে দৌত করা হইত তো জাহান নামের আগুন দিয়ে ধৌত করাচ্ছে এটি দুনিয়ার পানি দুনিয়ার পানি আর সাবান দিয়ে ধইলে এখন ভালো না আরো তখন ভালো না এখন দৌড়ে গিয়ে একটা হাউজের মধ্যে পড়িয়া সাবান দিয়ে ভালো করে গোসল গোসল করিয়া শেষ যখন নাকি ক্লাসে গিয়া বসছে তু চিনি হুজুর তিনি হাবিস পড়ান আর মাঝে মাঝে বলেন আমার নাকি কেন দেহ ছাত্র তো তখন মনে মনে ভাবতেছে যে আমি যে পায়খানা লাগাইছি মনে হয় কোথাও কোনো সি ভাষাব পায়খানা রয়ে গেছে দুর্গন্ধ লাগতেছে আর হুজুরির উপহাস করিয়া কিরিশে করিয়া কইটা যে ডান্নাতের সুখ লাগতেছে সে খালি মাথা নিষের দিকে নেয় হারাত করে সেদিকে ওঠা সে যখন দাঁড়িয়েছে দেখে তার শরীর দিকে তখন ডাকবে বলে আসল উদ্দেশ্য বল কোর আমার উদ্দেশ্যকে আমি তো খুব ভালো করে তুইছি সাবান দিয়ে খুব পরিষ্কার করছি প্রচুর এরপরে মনে কোথাও হয়ে গেছে কার কি কর ব্যবহারটা কি তখন সে তার ঘটনা বললো এমনি ডাক দে चेस्टा कर आल्लामी तुम्हार देहर मध्य जानना सौ ग्राम हिट कर दिए आपनार जत जातर क्षमता आुणार कान बा प्रयोग करें এরপরে যদি আপনি বাঁচতে না পারেন তখন আ হাকিমিন আল্লাহ রাব্বুলাহামিন গুমার থেকে বাঁচার জন্য আল্লাহর ফকের সাহায্য এসে যায় কিন্তু প্রথম নিজের থেকে উদ্যোগ নিতে হবে যেরকম ঠিক না আরো যখন ঠিক না তার ছবি সহ আমল নামের মধ্যে চাপ উঠে যায় বলছেন গুণার কাম ধরছেন যে অবস্থায় ধরা আছে এই অবস্থায় ছবি আছে আপনার আমল এখন এই অবস্থায় আমার বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই অনেক লাম বা আলোচনা মাথার থেকে পা পর্যন্ত প্রথম আমি দায়িত্বশীল মাথার থেকে পা পর্যন্ত সমস্ত দেহের দায়িত্বশীল এর সম্পর্কে কে আমের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে যেদিন জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে ওই দিন বন্দার জবাব দিয়া যাওয়ার মতো কোনো উভয় আরো ধর এখন আছে জবাব দিয়ে যদি আল্লাহর দরবার থেকে ভেরা করে যাওয়ার মতো কোনো উভয় पक्षे सुपारिश कर मुख करते जाबना एक नम्बर हल माथारिका पंतरा री यारस्ते आस्ते अपनी जो विरो दायित्व बाढ़ से ना कमसे तक अपनार् पथे परचालित कर মার্কেটে গেল টাউনে গেল সিনেমাত গেল আর এক বন্ধুর হাত ধরে ক্লাবে চলে গেল আপনি কোনদিন কিছু বাঁচলেন না কিছু বললেন না এর জন্য আপনার জবাবদিহি করতে হবে যদি এই দায়িত্ব পালন না করিয়া ছেলে সন্তান যখন হয় তখন দায়িত্ব আর একটু বাড়লো ছেলেগুলোর দায়িত্ব পালন না করিয়া পনেরো বছর পর্যন্ত করতেটা বাবার দায়িত্ব আছে যদি কোনো আসেন এই ছেলে যত হাইজেক করবে যত জিনা করবে যত ছুরি করবে একটা অংশ আপনার আমল নামায় যুধ হবে এর জন্যে কবরও যদি চলে যান আপনার আমল নামায় কবর গিয়ে আর দুনিয়া থাকতে মসজিদে যখন গিয়া কান্দে আল্লাহ রা আর দেখো তোর মসজিদ এই শুধু আইতে বলতে গিয়ে তুই আমার গোড়া আসলে গিয়ে তুমি আমার তোরবারে কাছ রাব্বানা জ্বালান আল্লাহ গোনা করবো না তোমার মেয়ে কোথায় তোমার ছেলে কোথায় তোমার স্ত্রী কোথায় একজন্য তোমার ওইগুলো মেয়েকে এইভাবে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছ এখন এই অবস্থায় তুমি কান্দো তোমার কান্দার আমি আল্লাহর কোন প্রয়োজন নাই এমন না যে তুমি না কানলে আমরা তো মনে আমাকে মালিশ করতে হবে একসময় আসবে এমপি যখন আজকে যদিও আমাদের গাড়ি হাত কিছুদিন ধরে দিব ফায়ে হাত যেরকম দিব কি না আরো যেরকম দিবে না আজকে যদিও তার খুব ক্ষমতা হ্যান করবে ত্যান করবে কিন্তু সামনে কয়েক মাস পরেই আবার এসে ফাওয়া ধরবো যেরকম ধরবো না ধরছ না আমার ধরতে হবে কারণ আমার কাছে সে মুখাবে আমি ভোট না দিলে সে এমপি হবে না যেরকম ঠিক না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন না দিলে আল্লাহ আল্লাহ থাকবে না এমন না যেরকম এরকম আপনারা এই বাদ মানুষেরা যদি হরেন আল্লাহ কি তারপরে আপনার পরিবার যখন হইল পরিবারের দায়িত্ব আসলো এইভাবে আস্তে আস্তে যখন নাকি একজন মহিলার কি দায়িত্ব হবে সেই দায়িত্ব কোরআন হাদিফে দেওয়া আছে যদি কোনো আছেন না নাই আল্লাহ নারী পুরুষ দুর্নার জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করেন নাই যাকে যেই কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে সেই কাজের যোগ্যতাও দেওয়া হয়েছে হাতিকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাদের যোগ্যতা দিচ্ছেন গুড়াকে যে কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাদের যোগ্যতা দিছে এজন্য জন্য ফিলের হিরের হাডি ডাঠ শক্ত আবার গরুকে চাষাবাদের জন্য সৃষ্টি করেছেন এজন্য জন্য গরুর চাষাবাদের হুঁজুকি বানাইয়া সৃষ্টি করছেন একটা গরুর হাল চাষ করার জন্য আল্লাহ বানিয়েছেন এই জন্য গাড়ির মধ্যে হাড্ডি না দিয়া স্প্রিং এর রক দিছে মরুভূমির জাহাজ বানাইছেন মরুভূমির জন্য যানবাহন সেটা মাল গুলা উটের মাধ্যমে এমন যোগ্য বানাই সৃষ্টি করেছেন এটা বৃষ্টি প্রধান দেশে উঠ বেছে না এটা ওই মরুভূমি দেশের জন্য প্রযুজ্য আবার তার গলাটা লম্বা করে দিয়া জায়গায় জায়গায় ফানির ট্যাঙ্কি বান্ডা দেওয়া হয়েছে একদিন যদি ফানি পাও তো পনেরো দিনের পানি ফান করে জমা রাখবা আল্লাহ ঘোরাগুলো বা ছাগল যদি মিছিল করে যে আমি গরু হইতে চাই এই মিছিল কি যুক্তিসঙ্গত আরো যুক্তি যুক্তিসঙ্গত তো আমাদের দেশের নারীবাদীরা ওরাও যদি স্লোগান দেয় আমরা হুরুষ হইতে চাই ওই চারবো আরো যখন পারবে इज्जत दी इज्जत दे इज्जत करा जो टिकेना ता बोले इसलाम नार्जदा दिशेना समान अधिकार नाम श्लोगान समान अधिकार सम्पूर्ण दुखा যখন কি আরো ধরেখান কি দুখা কেমনে দুখা সমান অধিকার দিলে কোথায় অধিকার কাকে বলে দায়িত্ব কাকে বলে সেটা বোঝার মতো যোগ্যতা তাদের নাই আর বুঝলেও বুঝবেই বার তৈরি করে যখন ঠিকা সমান অধিকার যদি হয় তাহলে পার্লামেন্টে আইন করো আগামী বছর থেকে এক মাস মহিলার মাসিক হবে এক মাস পুরুষ হবে ঠিক না এরপরে আবার স্বামী স্ত্রী দুরোধনের কাজ করবে আর সন্তান যাবে শুধু স্বামীর পেটে আরে স্ত্রীর পেটে তা হতে পারে না আগামী সংসদ বৈসা এই আইন পাস করো যে এক বছর মহিলা সন্তান পেরে রাখবে আর এক বছর পুরুষ সন্তান পেরে রাখবে হ্যাঁ এরমই তো না নিলে আবার আইন করে নিভাবে যে বাচ্চা খালি দুধ না হবে কেন পুরুষও খাওয়াতে হবে এই জন্যে দুই বছর দুধ খাওয়াইতে হয় এক বছর পুরুষ দুধ খাওয়াবে আর এক বছর মহিলা খাওয়াবে বনি কারো তোর পারবে নাকি তো সমান অধিকার কি তোমারটা খালি অর্ধেক বাচ্চা দেওয়ার নাম সমান অধিকার তারা তো নিবানা করে নাও তো এই জন্য বললো সমান অধিকার যেরকম ঠিকা মহিলার মাসিক টিকি নিল বাচ্চা বেঁধে রাখার টিকি নিলন করা অর্ধেক করে অর্ধেক মহিলারা নিল এখন মহিলার পণ্ডকটা তো সমান হইল না বরং তার চাপটা বেশি পড়ে গেল যেরকম টিক খেলা আরো যখন টিক না ইসলাম বলেছে দায়িত্ব পালন করবে নারী চায় না পুরুষ পালন করবে বারো আনা ar